Hice TV Bangla Manno Samadhan Scientists are not eliminating God, the eliminating models of God. You learn Sanskrit, go back to your scriptures, go back to your Vedas and realise that God is one. Division in Islam is prohibited. We understand...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 a uh -huh. Allah will not ask me on the day of judgment if Osama some of bin Laden a terrorist or not that is not my basis to pass the examination that do you agree Saddam Hussein is a terrorist or not assalamu alaikum ধর্মীয় স্বাধীনতা একটি মুখ্য বিষয় যুক্তরাষ্ট্র একটি প্রচলিত ধারণা আছে যে আমেরিকানরা ধর্ম মানে না আমি মনে করি এটা সঠিক নয় আমেরিকানরা খুবই ধর্মানুরাগী যদিও ধর্ম আমাদের কাছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত বিষয় আমাদের কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ কারণ একজন যখন একটি ধর্ম গ্রহণ করে তখন এর সাথে সেই পবিত্র ধর্মের ভাগ্য ও পরিণতিও গ্রহণ করে উদাহরণস্বরূপ আমি আমার পরিবারের দিকেই তাকাতে পারি এবং আমি এটা সাজিয়ে বলছি না তবে আমার নিজের পরিবারে আপনি পাবেন মেথোলিস্ট খ্রিস্টিান একজন আছে বৌদ্ধ आक जो आहुदी आज एक स्टार्न अर्थोडक्स कैथलिक एक जो हे शामसलिम और सबशेष ए जो रोमान कैथलिक और ये शुद्धारोरी मध्य और अभी अपने बोलिए बसिभाग अमेरिकान परिवार आनी देखते पाएक लोक एक एक धर्म पालन करा निजे धर्म बेपारे खूब आवेगप्रवण এখানে যা দেখলাম ইন্ডিয়ায় আমি অনেকবার এসেছি অনেকবার আমি গিয়েছি লাড়াকে। শ্রীনগরে চেন্নাইতে দেখেছি যে লড়াইটা যারা ধর্ম মানে আর মানে না তাদের মধ্যে নয় লড়াইটা আসলে তাদের মধ্যে যারা সব ধর্মের ব্যাপারে, শ্রদ্ধাশীল আর যারা কোনো ধর্মের ব্যাপারেই শ্রদ্ধাশীল না इनईटेड स्टेट मन कोकोला पेपी क्या तब आज जो अमेरिका पृथ्वी के दिए सहिष्णुता स्वाधीनता और शीखिएुता और स्वाधीनता के श्रद्धा करतेरिका चाय পৃথিবীতে ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য থাকুক প্রত্যেকটা মানুষ সম্পূর্ণ নিজের মতো করে স্বাধীনতা উপভোগ করুক আমেরিকা এমন কোনো পৃথিবী চায় না যেখানে আমেরিকাই নিয়ন্ত্রণ করবে এবং অন্যের স্বাধীনতা কেড়ে নেবে বরং আমরা চাই যে আপনি আপনি আপনি আপনারা সবাই আমাদের সাহায্য করবেন ভারসাম্য রক্ষায় যাতে আমরা এগিয়ে যেতে পারি স্বাধীনতার পথে तई आपा चाय एम एक परेशान पशापि सबाई बेचे नारिकारधीनता दृष्टिभंग पेने को राजनैतिक उद्देश्य नहीं सब सामने भलो सजार्ना कारण ये भलो एन यूनिटेड स्टेट विश्वास कर शांति যা আমেরিকা আরও বিশ্বাস করে যে সমস্ত পৃথিবীর শান্তি রক্ষা করা উচিত বিশেষ করে আমরা চাই স্বাধীনতা আর সহিষ্ণুতা বজায় রাখতে তাদের বিরুদ্ধে লড়াই করতে যারা সন্ত্রাস চালায় এই পৃথিবীতে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব লড়াই করব যাতে আমরা এই সন্ত্রাসী আক্রমণ ঠেকাতে পারি যাই यथाध्य चेष्टाते बोझ बोमा प्लें बंदूक छुरी एगुलो ना भलो शिक्षार कथा भलो स्वास्थ्यकर पानी कथा सैनिटेशन सुस्थर कथा बोल जा हिसाब परीक्षा निरीक्षार कथा अपनाररकार के सहयोगि करार कथा पशापाशी अन्देश सरकार के সাহায্য করা অপরাধ দমনের জন্য আমি বলছি মাদকদ্রব্যের অবাধ বিচরণ বন্ধের কথা এটা থেকেই অনেক সন্ত্রাসী তৈরি হয় আমি বলতে চাচ্ছি মানুষ পাচার বন্ধ করার কথা তাদের ইচ্ছার বিরুদ্ধে যেখানে অন্য মানুষ তাদের ব্যবহার করবে এই ব্যাপারটাই আসলে সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধের মূল কথা এটা দুর্ভাগ্যজনক যে আমাদের যুদ্ধটাই প্রায় সবার মনোযোগকারে আসলে যেখানে আপনি আমি আমরা সবাই ব্যাপী এই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছি সবার মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমেরিকা যে কোনোভাবেই ইসলামের বিরুদ্ধে আমি আপনাদের বলছি এটা সম্পূর্ণভাবে নিশ্চিতভাবে পুরোপুরিভাবে ভুল আমেরিকায় বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানও এখানে রয়েছে রয়েছে বাংলাদেশ সৌদি আরব পাকিস্তান আফ্রিকা আর ইন্ডিয়ার মুসলমান আর তাই আমেরিকার এই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ মানব সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ নয় এটা আমেরিকা বনাম ইসলামের যুদ্ধ নয় এই যুদ্ধের এক পক্ষ আমরা যারা এখানে বসে আছি মানব সভ্যতার পক্ষ নিয়ে অন্য পক্ষ এই মানব সভ্যতাকে ধ্বংস করতে চায় এইসব বিপদের মোকাবেলা করতে আর আমাদের আশা জাগিয়ে রাখতে আমেরিকা আগেও আর এখনো জাতিসংঘ আর অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে এছাড়াও কাজ করে যাচ্ছে ইন্ডিয়ার মতো দেশের সাথে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা জানি যে শুধু এক পক্ষের দৃষ্টিভঙ্গি এমনকি সেটা যদি আমেরিকার দৃষ্টিভঙ্গিও হয় সেটা যথেষ্ট নয় আমরা আপনার দৃষ্টিভঙ্গিটাও জানতে চাই আর তাই কারণ আমরা জানি যে গণতন্ত্র পুরোপুরি নিখুঁত নয় কারণ আমরা মনে করি যে স্বাধীনতার প্রতি সহিষ্ণুতা গণতন্ত্রের মূল কথা এটাই আমাদের কাছে মুখ্য বিষয় ঠিক যেমন আপনাদের কাছে গণতান্ত্রিক দেশ ইন্ডিয়ার বিষয়টা আপনারা পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের নাগরিক ইন্ডিয়া আমেরিকার মতোই বিভিন্ন জাতির মানুষের এক বিশাল গণতান্ত্রিক দেশ আমাদের মতো আপনাদের সংবিধানও ইন্ডিয়ার সব মানুষকে তার নিজের ধর্ম পালন করার স্বাধীনতা দেয় এটা খুব কঠিন কাজ আমি বলবো না যে আমেরিকা মনে করে এটাই ঠিক আমি বলবো না যে প্রত্যেক আমেরিকান ये जत गभव करी सहिष्णुता तब शपथी एटाईरिक आदर्श जे सबधर्मेर स्वधीनता और सहिष्णुता मूल आदर्श और एक ही भाव ये इंडियाते ये मूल आदर्श सब चे बड़ गणतान्त्रिक देश हिसाब सेमरिका और इंडियाार उचित स्वाधीनता के समर्थन करा আপনাদের সাহায্য ছাড়া স্বাধীনতা রক্ষা করা যাবে না আর তাই আসুন আমাদের সাথে যোগ দিন আমরা যুদ্ধ করি স্বাধীনতার জন্য ধর্ম পালনের স্বাধীনতার জন্য এমন একটা সুন্দর ভবিষ্যতের জন্য যেটা এখানে বসে থাকা শিশুটি দেখবে যেটা ভবিষ্যতে আমার সন্তান দেখবে আর সেটা নির্ভর করবে এই কঠিন সময়ে আমাদের প্রচেষ্টা আর সহযোগিতার উপর যাই এই আদর্শের মিল স্বাধীনতার সহিষ্ণুতার প্রতি আমাদের একসুতোয় বেঁধেছে আমাদের মিলটা সাদৃশ্যটা খুবই মূল্যবান এটা আমাদের দায়িত্ব অনেক বাড়িয়ে দিয়েছে আমরা কাজ করে যাব সুন্দর ভবিষ্যতের জন্য আপনাদের এবং আমাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম পরিচয় করিয়ে দিচ্ছি ডক্টর জাকির নায়েকের সাথে ডক্টর জাকির আব্দুল করিম নায়ক হলেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং ইসলাম ও অন্যান্য ধর্মের উপরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা তার প্রেরণাতেই ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের এই প্রচেষ্টা ইসলামকে সঠিকভাবে বুঝতে পারা আর ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে বিভিন্ন ভুল ধারণাগুলি দূর করা এখন তিনি ইসলামের সত্যগুলো পৃথিবীর মানুষের সামনে তুলে ধরতে চান মাত্র ৩৬ বছর বয়সী ডক্টর জাকির ইসলামের বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা দেন আর অকাট্যভাবে ইসলামের ভুল ধারণাগুলি খণ্ডন করেন পবিত্র কোরআন আর সহি হাদিসের উদ্ধৃতি দিয়ে যুক্তি বুদ্ধি আর বিজ্ঞান দিয়ে ডক্টর জাকির নায়ক প্রচুর উদ্ধৃতি দেন পবিত্র কোরআন আর অন্যান্য ধর্মের বিভিন্ন গ্রন্থ থেকে ডক্টর জাকের বিখ্যাত তার সুচিন্তিত মতামত এবং স্বতঃস্ফূর্ত আর অকাট্য উত্তরের জন্য যেখানে দর্শকরা তাকে প্রশ্ন করেন তার বক্তিতার পরে কেউ কোনো সন্দেহ দূর করতে চান অথবা কোনো কিছু জানতে চান প্রশ্নের মাধ্যমে তিনি ছয়শোরও বেশি বক্তৃতা দিয়েছেন গত ছয় বছরে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রদেশে তিনি ইসলাম এবং বিভিন্ন ধর্মের উপর অনেক বই লিখেছেন আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান প্রতি শনিবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. See, the rest of the day, every day, every day, every day, every Bangladesh. <laughs> Beast TV, Bangladesh. This is <laughs> a great question. My কতটা ইসলামের সাথে সংগতিশীল মানবতার কল্যাণের জন্য তারা নিজ দেশে বলছে সন্তান অপর দিকে মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করছে উন্নতি সাধনের জন্য ড আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুল রাজাক বিন ইউসুফ শেখ শাহিদুল্লাহ খান মাদ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম সর্বশ্রেষ্ঠ মানব জাতিকে সৃষ্টি করেছেন এর মূল ইউনিট হল পরিবার জীবনের জ্ঞান গর্ভ আলোচনার মঞ্চ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় কানকা রিচার্ডস ডাক্তার অমর সিনহা মিস্টার কৃষ্ণ অর্চন চৌরাসিয়া অন্যান্য অতিথি এবং আমার সম্মানিত ভাই ও বোনেরা আমি আপনাদের সবাইকে ইসলামিক শুভেচ্ছার সাথে স্বাগতম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ওয়ারহমতুল্লাহ বরাকাত আল্লাহ তালার অশেষ রহমত বরকত ও শান্তি বর্ষিত হোক আপনাদের সকলের উপর আজকের বিকেলের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সন্ত্রাসবাদ জিহাদ এবং ইসলামিক প্রেক্ষাপট আপনাদের অনেকেই হয়তো জানা আছে যে সমগ্র বিশ্বের শতকরা বিশ জনেরও বেশি লোক হচ্ছে মুসলমান অর্থাৎ পৃথিবীর এক পঞ্চমাংশ লোক হচ্ছে মুসলমান কিন্তু দুঃখের বিষয় এই যে ইসলাম এমন একটি ধর্ম যার সম্পর্কে আছে অনেক ভ্রান্ত ধারণা আর যে ধর্মটা সম্পর্কে এই পৃথিবীর ম্যাক্সিমাম ধর্মের বেশিরভাগ মানুষেরই একটি ভ্রান্ত ধারণা আছে সেই ধর্মটি হচ্ছে ইসলাম তার তারপরও ইসলামের অনুসারীদের সংখ্যা বেড়েই চলেছে সর্বোচ্চ হারে এইসব ভ্রান্ত ধারণার জন্ম নিয়েছে বিশেষ করে বিগত দু সালের এগারোই সেপ্টেম্বর থেকে বর্তমানে এক নম্বরে আছে যে ভ্রান্ত ধারণাটি তা হলো ইসলামে সন্ত্রাস ও জিহাদ যখন কোনো অমুসলিম তার সামনে কোনো মুসলমানকে দেখে তখনই তার মাথায় একটি চিন্তা আসে এই লোকটি প্রকৃত মুসলমান নাকি জঙ্গি সন্ত্রাসী মৌলবাদী শব্দটির অর্থ কি মৌলবাদী হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি বিশেষ কোন বিষয়ের মৌলিকত্বকে কঠোরভাবে মেনে চলেন উদাহরণস্বরূপ যদি কোনো ডাক্তারকে ভালো ডাক্তার হতে হয় তবে তাকে অবশ্যই চিকিৎসা শাস্ত্রের মৌলিকত্ব সম্পর্কে ভালোভাবে জানতে হবে আর যদি সে একজন মৌলবাদী না হয় তাহলে সে কখনোই ভালো ডাক্তার হতে পারবে না একজন বিজ্ঞানীকে ভালো বিজ্ঞানী হতে হলে বিজ্ঞানের মৌলিক বিষয় সম্পর্কে তাকে ভালোভাবে জানতে হবে আর যদি সে ভালোভাবে না জানে তাহলে সে ভালো বিজ্ঞানী হতে পারবে না একজন গণিতবিদের ক্ষেত্রেও বিষয়টি একই গণিতবিদকেও একজন মৌলবাদী হতে হবে যদি গণিত বিষয়ে তিনি মৌলবাদী না হন তাহলে কখনোই তিনি ভালো গণিতবিদ হতে পারবেন না আপনি সকল মৌলবাদীকে একপাল্লায় ওজন দিতে পারেন না কারণ ভালো আছে মন্দও আছে তাদের মধ্যে থেকে মৌলবাদের বিষয়ের উপর ভিত্তি করে আপনাকে বিচার করতে হবে কে ভালো মানুষ আর কে খারাপ মানুষ যেমন ধরুন একজন ব্যক্তি যে প্রকৃতপক্ষে একজন ডাকাত বা একজন চোখ যার পেশা হচ্ছে ডাকাতি করা বাচ্চুরি করা সে সমাজের জন্য একটা অভিশাপ সে কখনোই ভালো মানুষ নয় অন্যদিকে যদি আপনি একজন প্রকৃত ডাক্তারকে জানেন যার কাজ হচ্ছে মানুষের জীবন রক্ষা করা তাহলে সে সমাজের জন্য উপকারী একজন ভালো মানুষ আপনি সকল মৌলবাদীকে একই মাপকাটিতে পরিমাপ করতে পারেন না কারণ এদের মধ্যে ভালো আছে এবং খারাপ আছে যার যার ক্ষেত্র অনুযায়ী মৌলবাদীদের পরিমাপ করা উচিত আমি একজন মুসলমান মৌলবাদী হিসেবে গর্ববোধ করি কারণ আমি জানি আমি মানি এবং আমি ইসলামের মৌলিকত্বকে ঠিকভাবে পরিচর্যা করি এবং আমি এও জানি যে ইসলামে এমন একটি মৌলিকত্ব নেই যা মানবতা বিরোধী হতে পারে এবং আমি চ্যালেঞ্জ করতে পারি এই পৃথিবীতে একটিও মানুষ পাওয়া যাবে না যে প্রমাণ দেখাতে পারবে ইসলামের মৌলিকত্ব বিরোধী। এমন কিছু মানুষ আছে যারা মনে করে যে ইসলামের কিছু শিক্ষা এবং কোরআনের কিছু শিক্ষা মানবতা বিরোধী। কিন্তু আপনি যখন এর একটি প্রাসঙ্গিক ব্যাখ্যা করবেন এর প্রেক্ষাপট তুলে ধরবেন তখন একটি লোক আপনি খুঁজে পাবেন না যে বলবে ইসলামের মৌলিকত্বের মধ্যে মানবতা বিরোধী কিছু আছে এই কারণে আমি গর্ব করে বলতে পারি যে আমি একজন মৌলবাদী মুসলমান এবং আমি জোর দিয়ে বলতে পারি যে একজন হিন্দুকে হিন্দু ধর্মে পরিপূর্ণতা লাভ করতে হলে তার ধর্মে তাকে মৌলবাদী হতে হবে পরিপূর্ণ হিন্দু নয় একজন খ্রিস্টানকে খ্রিস্টান ধর্মে তার জীবনে পরিপূর্ণতা আনতে হলে তাকে খ্রিস্টান ধর্মে মৌলবাদী হতে হবে নালো খ্রিস্টান নয় যদি আপনারা পড়েন ওয়েবস্টারের অভিধানটি তাহলে জানতে পারবেন যে মৌলবাদ শব্দটি প্রথম আবিষ্কারের পর একদল আমেরিকান খ্রিস্টানের পরিচয়ের জন্য সেটি ব্যবহার হতো যাদের বলা হত প্রোটেস্ট খ্রিস্টান সেটি বিংশ শতাব্দীর শুরুর দিকে কারণ তারা গির্জার প্রতি আপত্তি জানায় পূর্বে খ্রিস্টান গির্জায় এটা বিশ্বাস ছিল যে বাইবেলের আদেশ সব ছিল খোদা প্রদত্ত কিন্তু প্রোটেস্টান খ্রিস্টানরা প্রতিবাদ করে এবং বলে যে শুধু বাইবেলের আদেশই নয় আদেশ শব্দ বর্ণ সব ক্ষোধা প্রদত্ত যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে বাইবেলের শব্দগুলো ক্ষোধা প্রদত্ত তাহলে সে মৌলবাদীদের পদক্ষেপ সফল পদক্ষেপ আর যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইবেলের শব্দগুলো ক্ষোধাপ্রদত্ত নয় তাহলে সেটি ভালো পদক্ষেপ নয় যদি আপনি অক্সফোর্ড অভিধানটি পড়েন তাহলে জানতে পারবেন যে মৌলবাদী হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি যে কোনো ধর্মের সত্যতা নিয়ে কঠোরভাবে সাধনা করে থাকেন যদি আপনি অক্সফোর্ড ডিকশনারির নতুন সংস্করণটি পড়েন তাহলে দেখবেন সেখানে সামান্য পরিবর্তন আছে সেটা হলো সেই মৌলবাদী এমন একজন ব্যক্তি যিনি যে কোনো ধর্মের সত্যতা নিয়ে কঠোরভাবে সাধনা করে থাকেন বিশেষ করে ইসলাম পরিবর্তিত সংস্করণে शेषकर इसलम शब्दगुलो जो करे मुहूर्ते अपनी मौलवदी शब्दी शिक तक अपनी एक जन मुसलमान कथा चिंता करें जेक सन्त सन्तर बेपारे जी जो मुसलमान बेपारत्येकटी मुसलमानी एक एक जन सन्त्रासनारा तो अबा भार जिर नायक यू की कथा बोल प्रत्येक मुसलमानी सन््रास সন্ত্রাসীর সংজ্ঞাটা কি সন্ত্রাসীর প্রকৃত অর্থ হচ্ছে যে অন্যায়ভাবে সমাজে মানুষকে ভয় দেখায় একজন ডাকাত যদি কোনো পুলিশকে দেখে ভয় পায় তাহলে সেই পুলিশ ডাকাতের কাছে একজন সন্ত্রাসী তাই এই ধারণার ভিত্তিতে এই ধারণার ভিত্তিতে ডাকাতের কাছে প্রতিটি মুসলমানই একজন সন্ত্রাসী যখন একজন ডাকাত মুসলমানকে দেখে তখন সে ভয় পায় যখন একজন ধর্ষণকারী মুসলমানকে দেখে তখন সে ভয় পায় এইভাবে প্রতিটি অসামাজিক কার্যকলাপে প্রত্যেকটি মুসলমানের একজন সন্ত্রাসী হওয়া উচিত আমি মনে করি সন্ত্রাসী শব্দটি এমন একজন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য যে অন্য কোনো নিরীহ ব্যক্তিকে ভয় প্রদর্শন করে এক্ষেত্রে কোনো মুসলমান কোনো নিরীহ ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন করে না মুসলমানদের উচিত পরিকল্পনা অনুসারে অসামাজিক কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং বেশিরভাগ ক্ষেত্রে একজন ব্যক্তিকে দুটি ভিন্ন ধরনের কর্মকাণ্ডে গ্রহণ করতে হয় উদাহরণ উদাহরণস্বরূপ ষাট বছর পূর্বে যখন আমরা ব্রিটিশদের দ্বারা শাসিত ছিলাম যখন তারা ভারতকে শাসন করত তখন কিছু ভারতবাসী আমাদের স্বাধীনতার জন্য লড়েছিল এই কতিপয় ভারতবাসী ब्रिटिश सरकार सन््रासित्त आर साधारण भारतवासित जो देश प्रेमिकोद्धा हिसाब से एक ही व्यक्ति एक ही कर्मकांड कचय हूटो एक दल तचय हन््रासी और एक दल के मुक्तिजोधा देश प्रेमिक एक ही एक ही कर्मकांडचय हे दो व्यक्ति केवेले फेर करते हैं जे से व्यक्ति के फलर कारण जी आनी एकमत हन ब्रिटिश सरकार शासन करा उचित अपनी ओ व्यक्ति सन्त क्योंकि एकमत हन भारतवास ब्रिटिशरा भारत शुद्ध व्यवसा करते शासन करते नाई व्यक्ति देरें मुक्तिजोधा দেখুন একই ব্যক্তি একই কর্মকাণ্ড পরিচয় হচ্ছে তার দুটো এখন আমি আপনাদের কাছে একজনের নাম বলবো। তিনি ন্যাশনাল ম্যান্ডেলা যিনি রাষ্ট্রপতি ছিলেন নতুন স্বাধীন দক্ষিণ আফ্রিকার এর আগে যে সরকার ছিল সেতাঙ্গদের সরকার তারা ম্যান্ডেলাকে আখ্যায়িত করেছিল একজন সন্ত্রাসী হিসেবে আর আফ্রিকানদের কাছে ওই ম্যান্ডেলাই একজন বীর হিসেবে পরিচিত একই ব্যক্তিকে श्वेतांगरा बल सन््रास कृष्णांगरा ताल बीर एक ही व्यक्ति एक ही कर्मकांडचय तार्ड एकमत हन दक्षिण आफ्रिकार श्वेतांग सरकार जे अपन गायर रंग आपके सर्वश्रेष्ठ कर गायर रंगटी होदाता हमें अपनी नंसिल मैंडेला के पृथ्वी श्रेष्ठ सन््रास मन करते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 खलम शरिया लक्ष्य उद्देश्यम संक्रांत आलोचना पर्दाय से आदर्श नीतिमाल मानवतार सब समस्या समाधान कर दिल इी सरिया नीतिमाल जकिर आरिकार्ताश्रम अल कुर तेईस चौबीस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 কোনো স্থানে ইসলামী বেশির বাংলা মানবতার সমাজ